বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স সত্যজিৎ রায় জন্মেছিলেন দোসরা মে সালে আজ তিনি আমাদের মধ্যে নেই বটে কিন্তু রয়ে গেছে তার সৃষ্টি সিনেমা গান তাঁর ছবি ইলাস্ট্রেশন আর অবশ্যই তাঁর লেখা গল্প সানডে সাসপেন্সের প্রেরণা সেই সত্যজিৎ রায়ের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের নিবেদন খেলোয়ার তারিণী খুঁড়ো গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় ফাল্গুন তেরোশো একানব্বই বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে তারিণী খুঁড়ো ও তার সাঙ্গপাঙ্গ রাজা বীরেন্দ্র প্রতাপ সিং এবং সুন্দর লাল গুপ্তে তারিণী খুঁড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে মীর শুরু হচ্ছে ডিসেম্বরের উনত্রিশে শীতটা পড়েছে বেশ জাঁকিয়ে সন্ধ্যেবেলা তার ইনি এলেন গলায় আর মাথায় মাফলার জড়িয়ে তোরা খেলা দেখতে তক্তপোষে বসেই প্রশ্ন করলেন খুঁড়ো নাকি করছিস। তার মানে জিজ্ঞেস করলাম আমি ওই আর কি বললেন খুঁড়ো লোককে ঘর ঘরকুনো করার জন্য অমন জিনিস আর দ্বিতীয় নেই আমাদের সময় খেলা দেখতে হলে টিকিট কেটে মাঠে যেতে হতো আর তার মজাটাই ছিল আলাদা শীতকালের মিঠে রোদে সবুজ রঙের খোলা বেঞ্চিতে বসে সবুজ ঘাসে ঢাকা মাঠে সাদা পোশাক পরা লোকগুলোর কাণ্ড দেখে দিব্যি সময় যেত তার মধ্যে দুটো একটা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হলে তো কথাই নেই মনে আছে দিলাওয়ার হোসেনের খেলা জার্ডিনের এমসিসি টিমের এগেনস্টে মাথায় পট্টি বল লেগে মাথা ফেটে গেছে তাই নিয়ে খেলছে দিলাওয়ার স্টাইল ফাইলের বালাই নেই ব্যাট ধরেছে যেন কোলা ব্যাঙ ওত কিন্তু কি খেলা খেললে লোকটা চৌষ্টি না পঁয়ষট্টি রান কিন্তু প্রত্যেকটি রানের দাম লাখ টাকা সে তো হলো খেলা যদি না জমে বললো সুনন্দ কি হলো লোক রয়েছে। তাদের সঙ্গে করো। তা কাটলেট আর হ্যাপি বয় আইসক্রিম বিকেল যত বাড়ছে সবজি তত হেলছে পশ্চিমে আর গাছের ছায়া লম্বা হয়ে মাঠটাকে ছেয়ে ফেলছে উত্তরে হাইকোর্ট ব্যাটে বলে খুটখুটের ফাঁকে ফাকে গঙ্গা থেকে স্টিমারের ভো को तो बोले चे, तो दूटी नहीं। आपना जे रंजीत जम सहेब नवानगर महाराजा रंजित सिंह जी नवानगर राजा क्रिकेट राजा साहेब देर चोक टेरिएतला आदमी खेला देखे जिसब भारतीय विदेशे गए देशर मुख उज्जवल कर तर मध्य रंजीबत है प्रथम तब शुद्ध क्रिकेट कैन य बचर जीवन को खेल बर्मा डांगुली हाडुडू शुरू कर ब्रीज पोकार दावा बेलियाड पर्त स्कूल कलेजे हकी क्रिकेट फुटबल रेगुलर खेलम त्रिश बचर बारे सब टीम क्रिकेट खेलते हुए नेपला जिज्ञेस कर लो হ্যাঁ ঠিকই বলেছিস বললেন হয়। তাই বলুন না বললাম ভূতের গল্প তো অনেক হলো আজ খেলার গল্পই হোক ভূত যে এ গল্পে একেবারেই নেই সেটা বললে ভুল হবে আরে বাস चोख गोल गोल <laughs> दारून चीनी ता तारिणी खुड़ो आरें गल्पर प्रदेश हिमालय गए साढ़े तीन हजार फुट एलिभेशन मार्त রাজার বয়স বাহান্ন নাম বীরেন্দ্র প্রতাপ সিং এই রাজার সেক্রেটারির চাকরি আমি পেলুম ভগবানগড়ের রাজার রেকমেন্ডেশনে রাজাদের সম্বন্ধে যে যাই বলুক না কেন আমি তাদের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি তাতে আমি অন্তত তাদের বদনাম করতে পারবো না হতে পারে যে আমার কপাল ছিল ভালো তেমন বিচ্ছু হাজার সংস্পর্শে আমি আসিনি সে যাই হোক রাজা আমাকে যেভাবে খাতির করলেন তাতে খুশি না হয়ে উপায় নেই সেক্রেটারি যাবতীয় কাজ ছাড়াও একটা জরুরি কাজ আমার ছিল সেটা হলো এই বীরেন্দ্র প্রতাপ তার বাপ রাজেন্দ্র প্রতাপের জীবনে লিখবেন সেই কাজে তাকে সাহায্য করা রাজেন্দ্র প্রতাপ ছাত্র জীবন থেকে ডায়েরি লিখতেন সেই সব ডায়রি পড়ে তার জীবনের নানান তথ্য বার করে একটা খাতায় নোট করে রাখতে হবে আমাকে ঘটনাবহুল জীবন তাই কাজটা করতে ভালোই লাগছিল এই ডায়েরি থেকে আমি জানতে পারি যে রাজেন্দ্র প্রতাপের জীবনে ক্রিকেট একটা খুব বড় স্থান অধিকার করেছিল। রাজবাড়ির বিশাল কম্পাউন্ডে একটা ক্রিকেট মাঠ রয়েছে সেটা এসেই দেখেছিলাম কম্পাউন্ডের অধিকাংশটাই পাহাড় চেঁচে সমতল করে ফেলা হয়েছে তাতে ফুলের বাগান ফলের বাগান তিত্তির করে বয়ে যাওয়া সরু নদী চিড়িয়াখানা মন্দির সবই রয়েছে আর আছে ক্লাব বিল্ডিং সমেত ক্রিকেট গ্রাউন্ড রাজাকে জিজ্ঞেস করে শুনি বলেছিলেন সে মাঠে খেলা হয় শরৎকালে বড় খেলা একটাই হয় সেটা হলো মারতন্ডপুর ক্রিকেট ক্লাব ভার্সাস প্লান্টার্স ক্লাব সে খেলা দেখতে নাকি সমতল ভূমি থেকে হলো কুটে আসে আমি যখন গেছি 1949 ফর্টি তখনও অনেক সাহেব প্লান্টার থাকে ওই অঞ্চলে তারা সব স্থানীয় চা বাগানের মালিক তার মধ্যে নাকি জনাচারেক ডাকসাইটে প্লেয়ার আছে যারা তরুণ বয়সে দেশে থাকতে কাউন্টি ক্রিকেট খেলেছে তারপর ভারতবর্ষে চলে এসেছে ব্যবসা করতে রাজার টিম নাকি রাজেন্দ্র প্রতাপের আমলে খুবই ভালো ছিল কিন্তু এখন আর তেমন নেই তাই গত দশ বছরে একবারও মারতন্ডপুর জিততে পারেনি চার দিন ধরে খেলা চলে মারতানডুবুরের পক্ষে রান ওঠে না বলে প্রতিবারই নাকি ইনিংস ডেপিট হয় তাই সাহেবদের এক ইনিংসের বেশি ব্যাটি করতে হয় না আমি আসার হপ্তাতিকের মধ্যেই রাজা একদিন আমাকে এই বাৎসরিক ম্যাচের কথা বলে বললেন তোমার তো বেশ জোয়ান ছিমছাম সুপুরুষ চেহারা খেলাধুলো শখ আছে নাকি আমি বললাম আউটডোর গেমস এককালে খেলেছি আজকাল তাস দাবা বিলিয়ার্ড এই সব খেলে সুযোগ পেলে তারপরেই রাজা এমসিসি আর প্লান্টার্স ক্লাবের কথাটা বললেন এখানে ভালো ক্রিকেটারের খুব অভাব বললেন রাজা এককালে এমন ছিল না আমি নিজে অবশ্য কোনো দিন ক্রিকেট খেলিনি বাবাই খেলতেন কিন্তু তখন আমাদের দলগের সাহেবরা রীতিমতো ভয় পেত এখন ব্যাপারটা উল্টে গেছে অথচ এমনই ট্র্যাডিশনের জোর যে বাতসরিক ম্যাচটা না খেললি নয় আর তো এক মাস আছে এবার তুমিও লেগে বড়ো আমি বাধ্য বললাম যে আমার প্র্যাকটিস নেই কিন্তু রাজা কথাটা কানেই নিলেন না বলেন এই এক মাসে প্র্যাকটিসের ঢের সুযোগ পাবে তোমাকে গার্ন অ্যান্ড মোট একটা ভালো বিলিতি ব্যাট দিচ্ছি বাবা এনেছিলেন বিলের থেকে তার এক বন্ধুর কাছ থেকে পাওয়া কাজের ফাঁকে ভাগে একটু হাত চালিয়ে নাও তোমার কি বোলিং আসে নাকি মাধ্যমে বললাম যে ওদিকে আমার কোনো দিনের ঝোঁক ছিল না ফাইভ ডাউন সিক্স ডাউন নামতুম আর ব্যাটিংই করতাম তবে ইয়াং বয়েসের সে ফর্ম ফিরে পাওয়ার আশা ভৃথা সেটাও জানিয়ে দিলুম রাজা অবশ্যই কথাতেও কান দিলেন না বললেন আমার সঙ্গে এজ তোমাকে ব্যাটটা দিয়ে দিই প্রাসাদের দক্ষিণ ভাগে একটা বিশেষ ঘরে গেলুম রাজার সঙ্গে এই ঘরটা হলো যাকে বলে ট্রফি রুম বীরেন্দ্র প্রতাপ ভালো শিকারী তার মারা বাঘ ভাল্লুক বাইসন হরিণের স্টাফ করার দেহ আর মাথা রয়েছে ঘরে এছাড়া রয়েছে এক আলমারি বোঝায় কাপার আর মেডেল তার মধ্যে বেশিরভাগই রাজেন্দ্র প্রতাপের পাওয়া আর বাকি পেয়েছেন বর্তমান রাজা তার স্কোয়াশ খেলা একতিত্বের জন্য এরই পাশে একটা আলমারিতে রয়েছে কিছু টেনিস র্যাকেট স্কোয়াশ র্যাকেট মাছ ধরা ছিপ আর বিভিন্ন খেলার সময় পড়ার জন্য রকমেরই ক্যাপ কিন্তু ক্রিকেট ব্যাট তো কোথাও দেখছি না রাজাকে জিজ্ঞেস করতে বললেন ওটা ছিল রাজার খুব সাধের সম্পত্তি তাই যেমন তেমন ভাবে রাখা নেই এই বলে একটা আলমারির তলার দিকে দেরাজ খুলে তার থেকে টেনে বার করলেন খবরের কাগজে মোড়াহা ব্যাটটা সেটা দিয়ে অনেক খেলা হলেও এখনো বেশ ব্যবহার্য অবস্থায় রয়েছে হাতে নিয়ে দেখো নিলুম আর নিতেই কেমন যেন ম্যাজিকের মতো বয়সটা দশ বছর কমে গেল মনে পড়ল যত খেলা আমি খেলেছি তার মধ্যে নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় ছিল ক্রিকেট বাচ্চারেক হাঁকড়াবার ভঙ্গিতে হাত চালিয়ে ফস করে বলে দিলুম আমি রাজার দলের হয়ে সাহেবদের বিরুদ্ধে খেলতে রাজি আছি রাজা হ্যান্ডশেকের জন্য তার ডান বাড়িয়ে দিলেন আমার দিকে দিন তিনেকের মধ্যে এম সিসি টিম সব খেলোয়াড়ের সঙ্গে আলাপ হয়ে গেল ক্যাপ্টেন হচ্ছেন সুন্দরলাল গুপ্তে দিল্লির লোক বয়স আমারই মতো অন্য খেলোয়াড়দের কাউকেই দেখে বিশেষ ভরসা হয় না এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার চেয়ার এবং স্বাস্থ্য এদের সকলের চাইতেই ভালো দুদিন মাঠে নেমে ঠুকটাক করলুম দেখলুম দিব্যি হাত চলছে দৃষ্টি পরিষ্কার মাথা ঠান্ডা সুন্দরলাল খুব খুশি হলেন কিন্তু তিন দিনের দিন বিধি বাদ সাধলেন সকালে উঠে দু হাঁচি হলো আর দুপুর হতে না হতে তেড়ে জ্বর ইনফ্লুয়েঞ্জা তখন মিক্সচারের যুগ ডাক্তার পাণ্ডে এসে প্রেসক্রিপশন লিখে দিলেন তাও সাত দিনের আগে জ্বর ছাড়ল না আট দিনের দিন বিছানা ছেড়ে উঠে বুঝতে পারলাম দেহের শক্তি অর্ধেক হয়ে গেছে আগেও ফ্লু হয়েছে জানি দুর্বল করে দেয় কিন্তু কথা হচ্ছে পনেরো দিন বাদে ম্যাচ খেলব কী করে রাজা কিন্তু নির্বিকার বললেন পনেরো দিন ঢের সময় খেলার আগে ঠিক চাঙ্গা হয়ে উঠবে দেখে নিও ম্যাচের আগের দিন একটু ব্যাট চালিয়ে নিতে বললে আর কোনো ভাবনা নেই কি আর করি খেলার চিন্তা আপাতত স্থগিত রেখে কাজে মন দিলাম এখানে রাজেন্দ্র প্রতাপের ডায়ের কথাটা বলা দরকার চামড়া দিয়ে বাঁধানো তেত্রিশটা পলম ১৬ বছর বয়স থেকে লেখা শুরু আগা গোড়াই ইংরেজিতে গোড়ার দিকে ভাষায় গণ্ডগোল ব্যাকরণে ভুল ইত্যাদি রয়েছে কিন্তু একুশ বছর বয়সে বিলের যাবার ছ মাসের মধ্যে ভাষা হয়ে গেছে চস্ত পড়ার সঙ্গে সঙ্গে নোট করে যেতে হচ্ছে বলে এই দেড় মাসে বেশি এগোতে পারেনি কিন্তু এর মধ্যেই রাজার পর্যবেক্ষণ ক্ষমতা থেকে মুগ্ধ হয়ে গেছি বীরেন্দ্র প্রতাপ ৩৩ তেত্রিশখণ্ডের সবটাই পড়েছেন তার মতে রাজেন্দ্র প্রতাপের ডায়েরি হল একমেবাদ দ্বিতীয়ম ভারতবর্ষের কোনো রাজ্যের কোন রাজাই এরকম ডায়েরি লিখেছেন বলে জানা যায়নি একটা কথা অবশ্যই এর মধ্যে আমি বুঝতে পেরেছি সেটা হলো এই যে রাজেন্দ্র প্রতাপ ছিলেন ক্রিকেটের পোকা তিনি বিলেত পৌঁছেছিলেন উনিশশো এক সালে যেদিন পৌঁছলেন সেই দিনই ডায়েরিতে লিখছেন এট লাস্ট আই ক্যান ওয়াচ রঞ্জি প্লে বিলের থেকে ফিরে এসেই রাজেন্দ্র প্রতাপ মারতন্ডপুর ক্রিকেট ক্লাবের পত্তন করেন প্লান্টার্স ক্লাব অবশ্যই তার আগে থেকেই ছিল দুই ক্লাবের মধ্যে ম্যাচের পরিকল্পনাও তার ৩৫ বছর অবধি তিনি ছিলেন এমসিসি সিসির ক্যাপ্টেন তার আমলে সাহেবরা নাকি মোটেই জুত করতে পারেনি তার প্রধান কারণ অধিনায়ক নিজে ছিলেন ডাকসাইটে ব্যাটসম্যান বীরেন্দ্র প্রতাপের মতে তার বাবার উচিত ছিল কোমর বেঁধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেমে যাওয়া যেমন নেমেছিলেন রঞ্জি দিলীপ সিংজি অতৌদ্দিন নবাব পাতিয়ালার মহারাজা কিন্তু ক্রিকেটের চেয়েও বেশি টান ছিল তার সাহিত্যের প্রতি আত্মজীবনী লিখতে শুরু করেছিলেন কিন্তু তিপ্পান্ন বছর বয়সে হঠাৎ হাটফেল করে চলে গেলেন বীরেন্দ্র প্রতাপের বয়স তখন ২২। যে কাজ বাপ করে যেতে পারেননি সে কাজ এখন তিনি করবেন বলে মনস্থ করেছে। দেখতে দেখতে ম্যাচের দিন এলো তার আগে দুদিন মাত্র প্র্যাকটিস করেছি দুর্বলতা যে পুরোপুরি গেছে তাও বলতে পারব না তা সত্য যে একটা উদ্দীপনা অনুভব করছিলাম এটা বলতেই হবে মন বলছিল যে এ খেলা আমাকে খেলতে হবে ইতিমধ্যে প্লান্টার্সের টিম সম্বন্ধেও জেনেছি তিনজন ভালো ব্যাটসম্যান আছে এ তাদের মধ্যে বোল্টন ম্যানার্স আর উইলক্স এছাড়া ভালো বোলার আছে দুজন মার্টিন আর ফুলার টং তার মধ্যে প্রথমটির বলে নাকি বেশ তেজ খেলার দিন থেকেই সকাল থেকে মাঠে দর্শক জমায়েত হচ্ছে বুকের ভেতর দুকপুক করছে ঠিকই কিন্তু সেই সঙ্গে খেলার আগ্রহটাও বাড়ছে ক্যাপ্টেনকে বললাম যে এই ইনফ্লুয়েঞ্জের প্রভাব যেহেতু সম্পূর্ণ কাটেনি ফিল্ডিংয়ে যেন আমাকে এমন জায়গায় রাখা হয় যাতে বেশি দৌড়েতে না হয় গুপ্ত বললেন কোনো চিন্তা নেই তোমাকে স্লিপে দেবো দশটায় ম্যাচ শুরু মাঠের চতুর্দিকে লোক গিজগিত করছে নীল আকাশে শরতের তুলো পেঁজা মেঘ দুই ক্যাপ্টেন আমারের সঙ্গে মাঠে নামলেন আর আমিও চোখ বুঝে বাচ্চারে দুর্গা নাম জোপে ওদিকের অধিনায়ক জন উইলকক্স সেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে আর আমি টাটকা নতুন সাদা প্যান্ট শার্ট জুতো আর নীল ক্যাপ পরে দলের সঙ্গে মাঠে নেমে সেকেন্ড স্লিভে গিয়ে দাঁড়ালাম যাওয়ার রাজার সঙ্গে কথা করে গিয়েছিলাম রাজা আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন কোনো ভাবনা নেই তোমার ব্যাটে জাদু আছে কথাটার আসল মানে অবশ্য পরে বুঝেছিলুম ৩৫ বছর আগের ঘটনা তাই খুব ডিটেলে মনে নেই তবে এটা মনে আছে যে সাহেবরা তিনশো রান তুলে দ্বিতীয় দিন টিয়ের এর আগে সবাই আউট হয়ে গেলেন আমি একটা ক্যাচ লুপে কিছুটা মান রক্ষা করলুম কিন্তু মন বলতে লাগলো যে এবারও সাহেবদের হারানো গেল না সাড়ে তিনশো রান তোলার মতো ব্যাটসম্যান আমাদের দলে নেই পরপর দশবার হেরেছে মারতন্ডুপুর ক্লাব एबार ओभार एम सिस चायर पर बैट करते नामल ओपनी गुप्ते और सुंदरम एक मद्रदी पाँच उइकेट गेले नामब यहागे ठीक हो गुप्ते टुकटुक तेईस रान तुले कटआउट हो ग तर जगह ये सलमत होसैन बोल विश्वास कर भी ना पौने पाँचटार मध्य पाँचा उड़ा धार कचुकाटा তখন রান উঠেছে মাত্র না। আমাকে কেউ চেনে না শুনেছি বাঙালি বাবু, কাজেই আমার উপর কেউ বিশেষ ভরসা করছে না তখন ওভারের তিন বল বাকি বোলিং করছে ওদের ফাস্ট বোলার ফ্লিপ মার্টিন আমি গিয়ে জায়গায় দাঁড়াল তখনকার মনের অবস্থা বলে বোঝানো খুব মুশকিল সকাল অবধি মনে হচ্ছিল যে অসুখের দরুন যে এনার্জিটা হারিয়েছিলাম তার সবটাই কদিনে আবার ফিরে পেয়েছি কিন্তু এখন মনে হচ্ছে সেটা আবার লোক পেয়েছে ব্যাটটা হাতে ভারী লাগছে পায়ের ব্যাট যেন একটা দুর্বি সহ বোঝা দায় নিয়ে ছুটে রান করা যেন একটা অসম্ভব ব্যাপার ওদিকে মার্টিন হেঁটে গিয়ে তার জায়গায় দাঁড়িয়ে বলটা প্যান্টের পাশে ঘষে নিচ্ছে মন বলছে প্রথম বলেই আমার স্ট্যাম্প হবে চিচিং ফাঁক তাও কোনো রকম মনটাকে শক্ত করে মাথা ঘুরিয়ে ফিল্ডটার দেখে নিয়ে ব্যাট পাতলুম ঘাসের উপর তারপর ভুরু কুঁচকে চাইলো মার্টিনের দিকে সব তৈরি বুঝে সে দিলে স্টার্ট সোদ্দোপা দৌড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যে বলটা সে দাগলে আমার দিকে সেটা শর্ট পিচ থেকে মুহূর্তের মধ্যে যে মনের সাহস জানি না শুধু সাহস না সেই সঙ্গে চোখের দৃষ্টি নার্ভের উপরে দখল কবজির জোর আর হাঁকড়াবার গুম। সব মিলে ব্যাট চালানোর সঙ্গে সঙ্গে বল বাবাজি উল্টো মুখে আকাশে উল্টে চোখের পলকে ঘরের পেছনে সিরিজ গাছের পাতা ভেদ করে একটা কান ফাটানো খাটান শব্দ করে পড়ল একটা অদৃশ্য টিনের চালের ফুলায় এই প্রথম ছক্কা। আর তাই না দেখে হাজার করলে যেমন শব্দ হয় দর্শকের মধ্যে থেকে উঠল তেমনি একটা শব্দ এমন হাততালি ক্রিকেটের মাঠে বড়াতে শোনা যায় না আর এই হাততালিতেই যেন নদীতে বান মতো করে আমার সমস্ত উৎসাহ আর কনফিডেন্স ফিরে এলো এটা কি যে সেদিন নিজের খেলায় আমি নিজেই হক চকিয়ে এ যেন আমি নয় আমার ভেতর ঢুকে আমার হয়ে অন্য কোনো ঘনজন্য ক্রিকেটার যেন খেলাটা খেলে দিচ্ছে সব কৃতিত্ব তারই আমি নিমিত মাত্র আমার স্কোর হয়েছিল দুশো তেতাল্লিশ নট তার মধ্যে এগারোটা ছক্কা আর একত্রিশটা বাউন্ডারি অন্য ব্যাটসম্যানের ওপর ভরসা নেই বলে ওভারে শেষ বলে শর্ট রান নিয়ে ব্যাটিংয়ের পুরো দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলুম ড্রাইভ হুক গ্লান্স কাঠ ওভার দ্য বোলার কোনো স্ট্রোকই আমার খেলা থেকে বাদ পড়েনি আশ্চর্য এই যে এককালে যখন ক্রিকেট খেলেছি তখন এর অনেক স্ট্রোকই আমার হাত দিয়ে বেরোয়নি একশো করার সঙ্গে সঙ্গে সাহেবরা এসে আমার পিঠ ছাপড়ে দিয়েছিল কিন্তু দুচোর বেলায় দেখলাম তাদের সকলের মুখ থেকাশে মেরে গেছে পিঠ ছাপড়ানোর সামর্থ্যই যেন নেই আমার এমন খেলার পরে সাহেবরা এমন বুঝতে পড়েছিল যে দ্বিতীয় ইনিংসে সাতাত্তরের মতায় তাদের শেষ উইকেট পড়ে গেল ইনিংস ডিফেক্ট কারণ আমাদের টোটাল হয়েছিল ৪৩৬ ছত্রিশ চার দিনের দিন আড়াইটি খেলা শেষ হয়ে গেল সেদিনই সন্ধ্যায় আমার ঘরে খাটে ছুঁয়ে ভরতদাস বেয়ারাকে দিয়ে একটু দলাই মলাই করিয়ে নিচ্ছি এমন সময় রাজার খাস বেয়ারা এসে জানালে যে আমার তলব পড়েছে গেলুম বেয়ারার সঙ্গে তাঁর ঘরে ঢুকতেই রাজা আমার দিকে চেয়ে এক গান এসে বললেন ওয়েল বান্জি আই ফিল আমি অকবটে বললুম দেখো রাজা আমি একেবারে বোকা বনে গেছি সত্যি বলছি আমি এমন খেলা কখনো খেলিনি কারণ এমন খেলা আমার পক্ষে সম্ভবই নয় এর রহস্য ভেদ করার শক্তি আমার নেই রাজার মুখে এখনো মোলায়ম হাসি সামনে চেয়ারের দিকে নির্দেশ করে বললেন বস আমি বসলুম রাজা তার সামনে টেবিলের ওপর থেকে একটা বই তুলে নিলেন দেখে চিনতে পারলুম এটা রাজেন্দ্র প্রতাপের ডায়েরির একটা খণ্ড একটা বিশেষ জায়গায় ডায়েরিটা খুলে সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ বললেন এই ঘণ্টা পড়ে দেখো পড়ার আগে ওপরে সন তারিখ দেখে নিলুম তেসরা নভেম্বর উনিশশো অর্থাৎ বিলেত যাবার আড়াই বছর পর এবার লেখাটায় চোখ গেল যা পড়লুম তার বাংলা করলে এই রকম দাঁড়ায় আজ রঞ্জি তার বন্ধুত্বের নিদর্শন সরু তার নিজের একটা ব্যাট আমাকে দিল এই ব্যাট নিয়েই সে সাসেক্সের হয়ে মিডিল বিরুদ্ধে দুশো রান করেছিল আমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে কি এতদিন রঞ্জিত শুধু নামই শুনেছিল আজ তার মৃত্যুর ষোলো বছর পরে নিজের খেলার থেকে আজ আঁচ তিনি কেমন খেলতেন রচনা সত্যজিৎ রায় তারিণীখুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে শব্দ গ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এবং শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স